আয়সার আদি আল্লাহ তাল্হা হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহু আল্লাহসাল্লামের কাপড় হতে অপবিত্রতা চিহ্ন ধুয়ে দিতাম এবং কাপড়ে ভিজা চিহ্ন দিয়ে তিনি সালাতে বের হতেন